আবু কাতাদা সাল্লামী তালান তালাহতে বর্ণিত নাল্লা রসুল সাল্লাহ সালাম বলেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুরাকাত সালাত আদায় করে